মায়ের ভালোবাসা কোনদিন পরিবর্তন হয় না তোমার পাশে অবস্থানরত সকলেই পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু তোমার মায়ের ভালোবাসা কোনো দিন পরিবর্তন হবে না পৃথিবীতে সবাই তোমাকে দূরে ঠেলে দিতে পারে কিন্তু তোমার মা কোনো দিন তোমাকে দূরে ঠেলে দেবে না তুমি পৃথিবীতে তোমার মায়ের মতো আর কাউকে খুঁজে পাবে না তোমার মা তোমার জন্য কত রাত জেগে রয়েছে তোমাকে ঘুম পাড়ানোর জন্য কত কষ্ট করেছে তোমার কি মনে পড়ে তুমি রাতের বেলায় কাঁথা গায়ে না দিয়ে ঘুমিয়ে পড়তে কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে গায়ে কাঁথা জড়ানো দেখতে রাতের বেলায় তোমার গায়ে কে কাঁথা টেনে দিত এই গভীর রাতে কে তোমাকে নিয়ে চিন্তিত থাকতো তুমি তো ঘুম থেকে উঠে বেলায়। খাবার টেবিলে নাস্তা রেডি পেতে তোমার নাস্তাগুলো কে তৈরি করতো বাহির থেকে এসে ময়লা জামাকাপড়গুলো খুলে রাখতে তোমার কাপড়গুলো কে পরিষ্কার করতো কে ধুয়ে দিত কে তোমাকে সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিত তোমার স্কুলের টিফিনগুলো কে প্রস্তুত করে দিত আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি এগুলো কে করতো তুমি কি তোমার মায়ের সব অবদানের কথা ভুলে গেছো मैं सकलान अस्वीकार कर हाँ तुम्हारे उत्सर्ग तबु तुम क्रंदन करो ना पिता मातर खेदमतर बेपारे अल्लाह तला पवित्र कलम তাদের মধ্য থেকে কেউ অথবা তারা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে বিরক্ত হয়ে তাদেরকে উ শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে নম্র ভাষায় কথা বলো তুমি তোমার অনুগ্রহের ডানাগুলোকে তাদের জন্য বিছিয়ে দাও এবং বলো হি আমার পালনকর্চা আপনি তাদের উভয়ের উপর রহম করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে আফসোস আজকের সন্তানেরা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে তাদের সাথে অবাধ্যাচরণ করছে বৃদ্ধ বাবা মায়ের প্রতি বিরক্তি প্রকাশ করছে শেষ বয়সে বাবা মাকে কষ্ট দিচ্ছে অথচ উচিত ছিল বাবা মায়ের খেদমত করা উচিত ছিল কোনো কিছু চাওয়ার আগেই বাবা মায়ের চাহিদাগুলোকে পূর্ণ করা আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা সন্তান সেদিন সবচেয়ে বেশি হবে যেদিন তার বাবা অথবা মাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে আসবে এরপর সারা জীবন সে অনুশোচনা করবে কেননা সে চোখের সামনে জান্নাতের দুটি দরজাকে নিজ হাতে বন্ধ করে দিয়েছে পিতামাতার মাতার মাধ্যমে যে দুটি দরজা দিয়ে চাইলে সে জান্নাতে প্রবেশ করতে পারত পরিশেষে আমি বর্তমান জামানার সন্তানদের নাসিহাত করব। প্রিয় ভাই ও বোন তোমার মা বাবার জীবৎ দশায় চাইলে তুমি তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারো ওই সকল হতভাগ লোকদের জিজ্ঞেস করো যারা তাদের পিতামাতাকে হারিয়েছে যারা তাদের পিতামাতাকে অন্ধকার কবরে দাফন করে এসেছে তাদের ঘরের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো তাদের ঘরগুলো আজ অন্ধকার হয়ে গেছে তাদের ঘরের প্রদীপ নিভে গেছে হাজার লক্ষ টাকায় রোজগার হওয়া সত্ত্বেও তাদের জীবন থেকে বরকত উঠে গেছে তাদের জীবন বরকত ছুণ হয়ে গেছে